আমাদের مجلس কবুল ফরমা ইয়া আল্লাহ হেدايهর সামান نصیব ফরমা ইয়া আল্লাহ گمراهি থেকে বাঁচাও বিদেশী কাঞ্চার থেকে বাঁচাও আমাদের মা গুন্ডারকে বাঁচাও ইয়া আল্লাহ zalim দের হাত থেকে বাঁচাও भूत बचाओ ইয়া আল্লাহ nastik দের হাত থেকে بچاؤ بےمان দের ہاتھ سے بچاؤ مرتضے ہاتھ سے بچاؤ ظاہری بیمار باطنی بیمار اللہ তার মা সৌভাগ্য যে তার অত বড় মুসল্লি আমাদেরকে হায়াতুরস্তি দেশ বানাও বানাও বানাও বেমানি তুফান থেকে বাঁচাও আমাদের দেশকে বাঁচাও বাংলাদেশকে বাঁচাও বাঁচাও চেলাদের হাত থেকে বাঁচাও আল্লাহ যারা ইসলামের নামে ধোকাবাজি করে ইসলামের নামে মুসলমানদেরকে ধোকাবাজি করে ইসলামের নামে কুসংক লেপন করে আহ্লাহ তাদের কমর তুমি ভাঙিয়ে আমার জীবনটাই করবা কিছুই করতে পারলাম না মানুষ না জাতিরও কিছু করতে পারলাম না ও আল্লাহ তুমি করিও না করিও না ইচ্ছা করছি অবস্থা দিয়ে দেশে যাওয়ার যারাশানিতে আসেনি দূর করে দাও পরিবার নিয়ে সম্পদ নিয়ে দেশের ভাই বেড়া কে নিয়ে এই দেশের ইসলাম প্রচার করতো এইরকম যোগ্যতা লক্ষ মোদিন আসন করিয়া দেশ মাছাল্লামু আলাইকুম মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাবি আল